আসসালামুকুমত আলহামদুলিল্লাহ নবীনা মোহাম্মিহাবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদুলসহিন থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো হোসনুল খোলক সুন্দর চরিত্রের অধিকার হওয়া এ বিষয়ে ইতিমধ্যে আমরা কিছু আলোচনা পূর্বের দর্শে আমরা শুনে আসছি যেখানে আমরা বলেছি যে আল্লাহ তালা নবী করিম সাহা সালামকে এটা বলেছেন যে নিশ্চয় আপনি অতি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং সেটার বাস্তব নমুনাও পেশ করেছেন আনাস রাজিয়াল্লাহ তালানহ এ বলে তিনি বলছেন যে আমি ১০ বৎসর ওনার কাছে ওনার খেদমত করেছি কিন্তু তিনি কোনোদিন আমার সম্পর্কে উপ তিনি ব্যবহার করেন নাই আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু করবো সেটি হলেই ও আনীন হসনুলা মুসলিম নিনম তিনি বলেন যে আমি রসুর আসামকে জিজ্ঞাসা করেছি গুনা এবং নেকি সম্পর্কে বলছেন নেকি এবং গুণা সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করেছি যে নেকি কি এবং গুনা কী বলছেন আল বিসনুল হলো নেকি হল সুন্দর চরিত্রবান হওয়া সুন্দর চরিত্রবান হওয়া ওয়াল ইসমুমা হা কফি সাদিক আর গুণা হলো যেই কাজটি তোমার অন্তরে সন্দেহ যোগায় খটকা বাদে তিনি বলেন যে লাম রসান রস আসালাম কোনোদিন ইচ্ছাই অনিচ্ছাই কোন দিন তিনি অশ্লীল ভাষা ব্যবহার করতেন না ইচ্ছাই অনিচ্ছাই দিন অশ্লীল ভাষা উনি ব্যবহার করতেন না খিয়ারিকুম আহসানুকুম আখলাকা এবং তিনি এটা বলতেন তোমাদের মধ্য হইতে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তির চরিত্র হবে উত্তম আখলা যার যত বেশি ভালো হবে সে অত ভালো বলে গুণ্য হবে বুখার মুসলিমের হাদিস ওয়ানহু তিনি বলেন রসুল্লাম বলেছেন মমিন বান্দার জন্য কেয়ামতের দিন তার আখলাখ সুন্দর চরিত্র যত বেশি মিজানকে ভারী করবে এত বেশি অন্য কোনো এবাদত তার মিজানকে ভারী করে দিবে না মা মিন নেই কোন জিনিস আসকালফি মিজান মমিন বান্দার মিজান মিজানের জন্য বেশি ভারী কারণ হবে মিন হোসেনিল হলক উত্তম চরিত্রে চাইতে বেশি ভালো জিনিস হবে না ওয়াই্লাহ ইউবুগিদুল ফাহিস আল্লাহ আল্লাহতালা যিনি বদ জোবানওয়ালা এবং অশ্লীল ভাষীকে আল্লাহ তালা অপছন্দ করেন অশ্লীল ভাষীকে আল্লাহ অপসন্দ করেন দুনিয়ার মানুষও অপসন্দ করেন অন্য একটি বাড়িতে বলছেন আল্লাহ নবী আসলাম হলেই যে আর বাউন মান কুন্না ফিহি কানা মুনাফি কান খাশান চারটি শেফাত চারটি অভ্যাস এমন আছে যে এই চার অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে পাকা মুনাফি আমলের দৃষ্টিকোণ থেকে মুনাফি ইদা হাদফ ওয়াইদা ওয়াদা আখলাফ ওয়াইদা তুমিরা খান ওয়াইদা খাসমা ফাজার কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে পুরা করে না আমানত রাখলে খেয়ানত করে আর ঝগড়া লাগলে গালি বকে অশ্লীল ভাষা ব্যবহার করে এই জন্য আল্লাহ বলছেন যে কোন অবস্থায় রাগ হোক কারোর সঙ্গে ঝগড়া লেগে যায় মুখ থেকে অশ্লীল ভাষা বের করা হারাম চলবে না আর যারা বের করে আল্লাহ তাদের পছন্দ করবেন তিনি বলেন রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন আমলটি মানুষদেরকে সবচেয়ে বেশি জান্নতে নিয়ে যাবে কোন আমলটি মানুষদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে বলছেন তাকুয়াল্লাহি অহসনুল খোলক পরহেজগারি আল্লাহ তাকোয়া আল্লাহর ভয় এটা মানুষকে সবচেয়ে বেশি জাননাতে নিয়ে যাবে অহস্নুল হোলক এবং সুন্দর চরিত্রের অধিকার হওয়া চরিত্র আখলাক হওয়া এই এমন একটি গুণ এই গুণ মানুষদেরকে জান্নাতে সবচেয়ে বেশি নিয়ে যাবে এবং কোন তিনি বলেন আল ফামু আল ফারজ মুখ এবং লজ্জা স্থান মুখ এবং লজ্জা স্থান এই জন্য অন্য একটি রয়তে আল্লা বলছেন সাহালবিন তিনি বলেন বলছেন কোনো মমিন কোন ব্যক্তি যদি আমাকে দুই চলের মাঝখানের অংশ অর্থাৎ জিব্বা আর দুই রানের মাঝখানের অর্থাৎ লজ্জাস্থানে যদি কেউ আমাকে হেফাজতের দায়িত্ব নেয় আমি তাকে জান্নাতের সুসংবাদ শোনালাম তাহলে এই দুটা অংশের মাধ্যমে মানুষরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে এই জন্য সম্বাদ শ্রোতা দর্শক মনোলী ए जोबान मानुषर गिबद बेर ए जोबान मानुषर परनिंदा बर चुगलि बेह गर अश्लील भाषा बेरए ये सब हराम यी ना आल्ला आल्लार प्रति ईमान राखे आखिरतर प्रति विश्वास रखे तो जान भलो कथा अथवा चुप था क्योंकि अश्लील कथा बला ठीक ना যার আখলাক অতি বেশি সুন্দর হবে যার আখলাক বেশি সুন্দর হবে ওই ব্যক্তি হবে পরিপূর্ণ ইমানদার ও খিয়া রুকুম খিয়া রুকুমিস এবং তোমাদের মধ্যে উত্তুম চরিত্রবান ওই ব্যক্তি বলা হবে যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম বলে গুণ্য হবে সুন্দর একটি কথা হেয়া রুকুম হেয়া তোমাদের মধ্য থেকে উত্তম চরিত্রবান ওই ব্যক্তিকে বলা হবে যেই ব্যক্তির চরিত্র তার স্ত্রীর সঙ্গে ভালো হবে এই স্ত্রী স্ত্রী পাক যাকে আমার অধীনে স্ত্রী বলে আল্লাপাক আমাকে যাকে আমার জীবনের সাথী এবং সঙ্গী বলে যাকে দিয়েছেন তো দেখা যাচ্ছে অনেক সময় অনেক মানুষ আমরা এমন আছি যে বাহিরে আমরা খুব ভালো মানুষের সাথে চলাফিরা আমাদের খুব ভালো কিন্তু বাড়িতে গেলেই মেজাজ গরম তখন তাদের সাথে গালাগালি কথাবার্তা অশ্লীল ভাষা এটা কেন এই কেন এটা কেন সেটা না বরং আমরা একটু আগেও শুনেছি যে আইসারাজ আলাহ তালহা বলেন যে আল্লাহ নবী সাহাশালামকে জিজ্ঞাসা করা হয়েছে ওনার বিষয়ে যে উনি বাড়িতে কি কাজ করেন তো উনি বলেছেন ওনার বাড়িতে উনি ওনার পরিবারের সহযোগিতা করেন তো নিজের স্ত্রী সে একজন চাকরানি নয় দাসী নয় বরং ইসলাম এমন একটি দিন এমন একটি ধর্ম যেটা স্বামীকেও বলছে তোমার উপর স্ত্রী হক আছে আর স্ত্রীকেও বলছে যে তোমার উপর স্বামীর হক আছে সেটা কিভাবে যে স্বামী যা পড়বে তাকে সে পড়াবে আর স্বামী যা খাবে তাকে সে খাওয়াবে স্বামী যেটাকে নিজের জন্য ভালো মনে করবে তার জন্য সেটাকে ভালো মনে করবে নিজে একটু অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাচ্ছি সে যখন অসুস্থ হবে তাকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এভাবে পরস্পর মহব্বতের সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর পরিবার গড়ে উঠতে পারে তো বললেন যে তুমি সুন্দর চরিত্রের অধিকারী তখন হবে যখন তোমার স্ত্রীর কাছে তুমি ভালো হওয়া তিনি বলেন আমি রসুহামকে বলতে শুনেছি যে নিশ্চয় সে তার সুন্দর আখলাকের দ্বারা একজন রোজাদার শ্যাম পালনকারী এবং তাহাজ্জ গুজার ব্যক্তির মর্যাদায় সে পুষতে পারে চোবাহান্লাহ একজন মমিন সুন্দর আখলাকের মাধ্যমে সারা রাত্রি তাহাজত গুজার এবং পুরো দিন রোজা রাখে যে সবের অধিকারী হবে সুন্দর চরিত্রবান ওই সবের অধিকারী চরিত্রে দ্বারাই সে পুষতে পারবে সেখানে সম্মাত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা সুন্দর চরিত্রের অধিকার হওয়ার অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ হুকুম মানবামে নিন আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান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 প্রতি শুক্রবার রাত দশটায় বাড়ে আটটায় বাংলাদেশে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 Join us for Stories of the Prophets. <laughs> 9-10, every day, every day, every day, every day, every day, every day, every Alhamdulillah, <laughs> wassalatu <laughs> wassalamu ala Rasulillah, shummanit wa sratahu darshak amra shundur churitre fuzilush shampar Rasulullah satsalama'r bani amra shtrobun kari arsilam, তো বিরতির পর আমরা এখন যে হাদিসটি নিয়ে আলোচনা করব সেটি হল আবি আবু উমাম তিনি বলেন বলেছেন আনাফি রব্না বলছে জান্নাতের একটি কিনারাই একটি ঘরের দায়িত্ব আমি গ্রহণ করেছি লিমান ওই ব্যক্তির জন্য তারকাল মেরা আ যে ব্যক্তির ঝগড়া ছেড়ে দিবে জান্নাতের এক কিনারায় একটি ঘরের দায়িত্ব নিয়েছি মানে এই ঘর আমি ওই ব্যক্তিকে দিব যে ব্যক্তি ঝগড়া করা থেকে বিরত থাকবে কারোর সঙ্গে ঝগড়া করা থেকে বিরত থাকবে ওয়াইন কানা মুখান যদিও সে হকদার ছিল যদিও সে হকের উপর ছিল তার উপর আরেকজন অন্যায় করে সে ঝগড়া করতে আসছে সে হক থাকার পরেও সে ঝগড়া করার পক্ষে তার দলিল থাকার পরেও যদি সে ঝগড়াটাকে ছেড়ে দেয় আল্লাহ সন্তুষ্ট জন্য তো আল্লা নবী বললেন আমি তাকে জান্নাতের এক একটি ঘরের দায়িত্ব আমি নিলাম আর জান্নাতের মাঝখানে একটি ঘরের দায়িত্ব আমি নিলাম ওই ব্যক্তির জন্য যে মিথ্যাকে ছেড়ে দেবে সুহান আল্লাহ কেউ যদি মিথ্যাকে ছেড়ে দেয় আমি তাকে জান্নাতের মাঝখানে একটি ঘর দেবো ওয়া ইনকান বলছে রসিকতা করেও মিথ্যা যেন বলে ঠাট্টা করে মজাক করে রসিকতা করে অন্য সঙ্গে আমরা মিথ্যা কথা বলি তো মিথ্যা বলা সর্ব অবস্থায় না যায়স তবে তিনটা অবস্থায় মিথ্যা বলা যায় যেটা আমরা ইতিমধ্যে আলোচনা শুনেছি সেটা কি যুদ্ধের মাঝে মিথ্যা বলা যায়স স্বামী স্ত্রী পরস্পর প্রয়োজনে মহাব্বত বৃদ্ধির কারণে পরস্পর যেন কোনো গণ্ডগোল সৃষ্টি না হয় প্রয়োজনে মিথ্যার আশ্রয় নেওয়া যেতে পারে এবং কোনো দুই মুসলমান যদি পরস্পর ঝগড়া হয়ে যায় বিরোধ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই মুসলমান ভাইকে একত্রিত করার জন্য মিথ্যা বলা যায় এই তিন অবস্থা ছাড়া কোনো ক্ষেত্রেই মিথ্যা বলা যায় না ওয়ান জাবেরিনহু আন্না রসুরসালাম কল ইনামিন আহাব্বিকুম ইয়া ও মজলিস কেয়ামা যে ব্যক্তি অবস্থান করবে সে ব্যক্তিকে জাবির রাজিয়ালহু তিনি বলেন রসুরাম বলেছেন যে তোমাদের মধ্য হইতে আমার নিকটে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম এবং কেয়ামতের দিন ওই ব্যক্তির স্থান আমার সবচেয়ে বেশি নিকটে হবে যেই ব্যক্তির চরিত্র হবে সুন্দর যার আখলাক এবং চরিত্র সুন্দর হবে কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে অবস্থান করবেন সুমাহ আল্লাহ ওয়া ইন্না আবাকুম ইলাইয়া ওয়া আবাকুম মিন্ন ওয়াল মুতা ওয়াল মুহিক এবং বলছেন যে আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট এবং কেয়ামতের দিন আমার থেকে অনেক বেশি সবচেয়ে বেশি দূরে যে ব্যক্তি অবস্থান করবে সে ব্যক্তিকে আশার সারুন যে বেশি কথা বলে বেশি কথা বলে আল মুতা কোন মুখের জোরে কথা বলে মুখের মুখ চালু খু অন্যায় করেও ঝগড়ায় বসলে একেবারে মানে কথা দিয়ে ডিগ্রিসে নিয়ে চলে যাবে তো মোতাসাদ্দে কুন মুখের জোরে যে কথা বলে বেশি কথা বলে অল মোতা তো রাবি সাহাবি বলছেন ইয়ার রসুল্লাহ কদা আলিম না সারসারুন মোতাসাদ্দে কুন সারসারুন মানে বেশি কথা বলে অল মোতাসাদ্দেকুন মানে মুখের জোরে কথা বলে তো এইটার অর্থ জানলাম ফমাহি আল মোতা হু কুনের অর্থ কী কল তিনি বলেন আল মু অহংকারী তাহলে এ হাদিস থেকে যেটা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলেই যে আল্লা নবী সালাম বলেছেন জান্নাতে আল্লাহ নবীর অতি নিখড়ে থাকবেন যে ব্যক্তির আখলাক হবে সুন্দর আর যার আখলাক হবে খারাপ ওই ব্যক্তি আল্লাহ নবীর থেকে সবচাইতে বেশি দূরে অবস্থান করবেন আর যার আখলাক ভালো হবে না যার আখলাক সুন্দর হবে না আল্লাহ আল্লাপাক তাকে জাহ্নামী বলে আখ্যায়িত করেছেন আল্লাহ নবী সালাম তিনিও কোনো মানুষকে গালি দিতেন না এবং উনি কাউকে কোনো সময় অশ্লীল ভাষায় কথা বলতেন না এখানে একটি জিনিস সেটা হলো যে সুন্দর চরিত্র বলতে আমরা কী বুঝতে পারি সুন্দর চরিত্র কেমনি হবে কোন কাজটাকে সুন্দর চরিত্র বলে আমরা আখ্যায়িত করবো বলছেন হুয়া তালা আকাতুল ওয়াজ সুন্দর চরিত্রের মধ্যে এটা অন্তর্ভুক্ত যে যখন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে তখন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করবে এটা সুন্দর চরিত্রের একটা অন্তর্ভুক্ত যে কারোর সঙ্গে যখন সাক্ষাৎ করবে তখন হেসে হেসে সাক্ষাৎ করবে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সঙ্গে সাক্ষাৎ করা এটাও সুন্দর চরিত্রের একটা নমুনা অব্বাজুল মাফ ভালো জিনিস বলা ভালো জিনিস করা সৎ জিনিস সৎ আমল নিজে করা এবং সৎ আমলের উপদেশ দেওয়া আল্লাহ রাস্তায় দান খয়রাত করা এটাও সুন্দর চরিত্রের অন্তর্ভুক্ত অকাফুল আদা এবং কষ্টদায়ক জিনিস থেকে বাঁচানো সেই কষ্ট এমন হতে পারে যে আমার ভিতরে কোনো এমন বদভ্যাস আছে খারাপ কিছু কাজ আছে যেই কাজ দ্বারা যেন আমি অন্যকে কষ্ট না দিই আমি হাত দ্বারা কাউকে কষ্ট দেব না জোবান দ্বারা কাউকে কষ্ট দিব না পা দ্বারা কাউকে কষ্ট দিব না আমার চলাফেরার দ্বারা কাউকে কষ্ট দিব না এমন কি রাস্তায় চলা অবস্থায় যদি কোনো কষ্টদায়ক জিনিস সে রাস্তায় পায় সেটাকে সে সরিয়ে দেয় তাহলে যে কোনো কষ্টদায়ক জিনিসকে সে নিজে চেষ্টা করে অন্যকে কষ্ট যেন না পৌঁছে এজন্য সে চেষ্টা করে এটা হলো সুন্দর চরিত্রের অধিকারী হওয়া আমার হাত দ্বারা কারো কষ্ট না হোক জোবান দ্বারা কারো কষ্ট না হোক আমার চলাফেরার দ্বারা কষ্ট না হোক প্রতিবেশীর কষ্ট না হোক মা বাবের কষ্ট না হোক ভাই বোনের কষ্ট না হোক মানুষজন যখন সাক্ষাৎ করব তখন আমার চেহারা যেন হাসি খুশি চেহারা হয় এবং আমি যেন কোনো অশ্লীল ভাষা ব্যবহার না সমর্শক মন্ডলী এই হাদিসের সাথেই এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এরপরে যেটি অধ্যায় আছে সেটা হলো বাবুল হেলম ওয়াল আনাথ ওয়াল রিফত সাহনশীলতা স্থিরতা এবং নম্রতা সম্পর্কে অধ্যায় এই বিষয়ে সুরে আল এম রানের একশত 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাযিমিন আল গায়য ওয়ালা আফিন আনিন নাস ওই সমস্ত লোক যে তার রাগ কেশে গিলে ফেলে দেয় ওয়ালা আফিন আনিন নাস এবং মানুষদেরকে وقال تعالى আল্লাহ তাআলা আরব বলেছেন খুযিল আফওয়া ওয়া মুর বিল উরফ ওয়া আরদ আনিল জাহিল এবং ও মুরবিল ঔরফ সৎ কাজের মানুষদেরকে হুকুম দেন নির্দেশ দিন ও আরেদ আনিল জাহেল জাহেল এবং মূর্খর কাছ থেকে আপনি মুখ ফিরিয়ে নেন সুরে আরাফ একশত নিরানব্বই নম্বর আয়াত ও আল্লাহ আরও বলছেন ওলা তস্তাবিল হাসানাত ভালো আর মন্দ কোনো দিন এক হতে পারে না ওলা তস্তাবিল হাসনাত ভালো মন্দ কোনো দিন এক হতে পারে না ইদ ফা আহসান তুমি যখন কোনো মন্দ জিনিসের প্রতিবাদ করবে তখন সেই ক্ষেত্রে উত্তম নিয়মে তুমি প্রতিবাদ করো উত্তম নিয়মে উত্তম পন্থায় তুমি প্রতিবাদ করো কোনো খারাপ জিনিসকে ফাঈদ আল্লাহ আদা হুইন হামিম তোমার মাঝে আর আর একজনের মাঝে যখন কোনো শত্রুতা থাকে তখন তুমি তার সাথে এমনভাবে চলাফেরা করো যেমন নাকি তুমি তার গভীর বন্ধু তুমি শত্রুদের মাঝেও যখন তুমি শত্রুদের মাঝেও কান্না কওয়ালিউন হামিম তুমি যেন তার একান্ত গভীর বন্ধু ঘনিষ্ঠ বন্ধু সেই হিসাবে তুমি তার সাথে চলাফেরা করো অমা ইউলাক্কাহা ইল্লাদিন সবারু বলছেন এই স্থানে একমাত্র ধৈর্য ধারণকারী ছাড়া এই স্থানে কেউ পুষতে পারবে না অমা ইউলাহা ইল্লাহ হাদ আজিম এবং বড় ভাগ্যবান ছাড়া তারা এই গুণটাকে কেউ অবলম্বন করতে পারবে না অর্থাৎ কেহ যদি কাউকে কিছু বুঝাতে চায় দুনিয়ায় কিছু ভালো ভালো জিনিস আছে কিছু মন্দ জিনিস আছে। কেউ ভালো কাজ করে কেউ মন্দ কাজ করে তো ভালো কাজ যে করে সে যদি মন্দ কাজ ওয়ালাদেরকে বাধা দিতে চায় প্রতিবাদ করতে চায় উত্তম পন্থায় প্রতিবাদ করে এমন আজ যে চরমারা দিয়ে একেবারে তাকে পরিবেশ সব নষ্ট করে দিলেন তা না ভালোভাবে ওয়ালতা আলা আল্লা বলছেন ওয়ালামান নিশ্চয় যারা সবুর করল ধৈর্য ধারণ করলো ওয়া গাফারা এবং ক্ষমা করে দিল ইন্দ ক্যালামিন আজমিল অমূর এটা হবে উচ্চ মানের সাহসিকতার পরিচয় কাউকে ক্ষমা করে দেওয়া এবং কেউ যদি আমাকে কষ্ট দেয় কষ্টের উপর ধৈর্য ধারণ করা এটা হলো সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার সাহসিকতার এটা পরিচয় তিনি বলেন রসুল বলেছেন হে আসাদ আব্দুল কয়েস তোমার মধ্যে দুটি এমন গুণ আছে এই দুই গুণটিকে আল্লাহ পছন্দ করেন এখন যাদের মধ্যে এই দুই গুণ আছে তাদেরও মনে করা উচিত যে এই দুই গুণকে আল্লাহতলা পছন্দ করে সেটা কি আল হেলমু আল আনাতা সহনশীলতা এবং ধীরস্থিরতা সহনশীলতা এবং ধীরস্থিরতা তারা হলে নেই তার ভিতরে যেন নম্রতা আছে ভদ্রতা আছে ধীরস্থিরতা আছে এই অভ্যাসটা আল্লাহলা পছন্দ করেন যাদের ভিতরে এই অভ্যাস আছে আল্লাহ তাদেরকে পছন্দ করেন তিনি বলেন বলেছেন নিশ্চয় জাতে মুব তিনি নরম কফিলিকতাকে পছন্দ করেন নিজেও নরম আর নম্রতাকে তিনি কি করেন পছন্দ করেন কারোর সঙ্গে কথা বলবে নরম ভাবে আচরণ করবে নরম ভাবে নম্রতা আল্লাহ বেশি পছন্দ করেন উগ্রতাকে আল্লাহ করেন না তিনি এটাও বলেন রসোল্লা বলেছেন যে নম্রতা যে জিনিসের মধ্যে পাওয়া যাবে যার মধ্যেই নম্রতা পাওয়া যাবে এই নম্রতা তার সম্মানকে বৃদ্ধি করে দিবে। আর বলছেন ওয়ালা ইল্লা জাউমিনাহু আর যেই মানুষের কাছ থেকে নম্রতা তুলে নেওয়া হবে যার ভিতরে নম্রতা পাওয়া যাবে না ওই ব্যক্তির বুঝতে হবে তার ভিতরে ত্রুটি রয়ে গেল তাকে ত্রুটি করে দিল যার ভিতরে নম্রতা তুলি নেওয়া হবে ওই ব্যক্তি ত্রুটিপন্ন হয়ে গেল তার মধ্যে ত্রুটি রয়ে গেছে ক্ষতির কারণ রয়ে গেল তো নম্রতা নরম হয়ে থাকা আল্লাপাকে এটা পছন্দ করেন আমাদেরও সবাইকে উগ্রপন্থী না হয়ে নম্রতা ভদ্রতার সাথে চলার জন্য চেষ্টা করা দরকার সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আজকের মতো আপনাদের সামনে থেকে এখানেই বিদায় নিচ্ছি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিলামিন আসসালামুকুম বরহমি फिल्ट करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন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 जान कत कार्यक्रे मोमिन बंदाल निजेटी क्ष के इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रात दस टुन सम्प्रचार सकाल साढ़े आठ टे बांग से टी